পরিচ্ছেদ আল্লাহ তাআলা বলেন আল্লাহু الذী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদ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 আল্লাহ উর্ধদেশ আকাশমণ্ডলী স্থাপন করেছেন স্তম্ভবিত তোমরা তা দেখতে পাও তারপর তিনি আরো সে সমাহীন হন এবং সূর্য ও চন্দ্রকে নিয়মাধীন করেন প্রত্যেকের নির্দিষ্টকাল পর্যন্ত আবর্তন করেন তিনি সকল বিষয়ে নিয়ন্ত্রণ করেন এবং निदर्शन समूह विशद भाव वर्णना करें जैसे तुम्हारा तुम्हारेपालक संगे सबन्धे निश्चित विश्वास स्थन करते भूतल के विस्तृत करते परत और नदी सृष्टि कर प्रत्येक प्रकार फल सृष्टि कर जुराई जूड़ा दिन के रत द्वारा आच्छादित करें अवश्य निर्दर्शन रही है चिंताशील सम्प्रदायर जन पृथिवीते रही है परस्पर संलग्न भूखंड जाते आंगुर गाच शस्ेत एकाधिक शिष्ट और एक शुरिष्ट खेजूर गाच চিন্তিত একিপানিতে এবং ফল হিসাবে এগুলোর কত কত করে উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি অবশ্যય ভূত শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য এতে রয়েছে নিদর্শন আল্লাহ তাআলা বলেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনযালা লাকুম মিনাস সামাঈ মাআন ফাআনবাতনা فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله, مع الله. أإله مع الله بل هم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 অর্থাৎ বরং তিনি যিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী ও পৃথিবী এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি তারপর আমি তা দিয়ে মনোরম উদ্যান সৃষ্টি করি আর গাছপালা উৎকরণ করার ক্ষমতা তোমাদের নেই আল্লাহর সাথে অন্য কোনো ইলা আছে কি তবুও তারা এমন এক সম্প্রদায় যারা সত্যি থেকে বিচ্যুত হয় বরং তিনি যিনি পৃথিবীকে করেছেন বসবাস উপযোগী এবং তার মাঝে মাঝে প্রবাহিত করেছেন নদী নালা एवं स्थापन करूद्र पर्वत और धूप समुद्री मजे सृष्टि कर अंतरय आल्लाहर साथे अन्न को दूग सा थे कुण इला आई तबु तेना ये आल्ला مِنَ السمائِمَاأََّكُمْ مِنْه شَرَابُ وَمِنْه شَجر فيِيهِ تُسمُون ي بِتُ لَكُ بِهِ الزَّرع وَالزَّيتُونَ وَنَّخِيلَ وَأَعْنَبَ وَمِ كُلِْ الثَّمَر অর্থাৎ আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন তাতে তোমাদের জন্য রয়েছে পানীয় এবং তা থেকে জন্মায় উদ্ভিদ যাতে তোমরা পশুচারণ করে থাকো তোমাদের জন্য তিনি তা দিয়ে জন্মান শস্য জাইতুন খেজুর গ্রাজ আঙ্গুর সব ধরনের ফল ফলাদি অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিন সূর্য ও চন্দ্র আর নক্ষত্র রাজিও অধীন করেছেন তারই অধীন বিধানে। अवश्य ये बुध शक्ति सम्पन्न सम्प्रदायर रहीदर्शन ए आयत गुरुते आल्ला उल्लेख करी के सृष्टि करवत गाज गी फलमूल नरम और शप्तूमि और जलस्थल सृष्ट नाना प्रकार जलपदार्थ प्राणीकूल जार महत्व भिक्मत और रहमत प्रमाण बहन कर आरोपसाथे सृष्टि कर भूपृष्ठ विचरणकारी सकल प्राणीजीविका दिने रात शीते ग्रीष्मेश सकाल सन्दे तारा जा অর্থাৎ ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহরি তিনি তাদের স্থায়ী অস্থায়ী অবস্থিত সম্বন্ধে অবহিত সুস্পষ্ট কিতাবে সবই আছে আফিস আবু ইয়ালা বর্ণনা করেছেন উমারিব খাত্তা রাজ আহ বলেন আমি রসুল সাল্লাহ আলাইসালামকে বলতে শুনেছি যে আল্লাহ তালা এক হাজারটি প্রজাতি সৃষ্টি করেছেন তন্দ ছয়শ হল জলবাগে আর চারশো স্থলবাগে আর এই প্রজাতি সমূহের যেটি সর্বপ্রথম ধ্বংসপ্রাপ্ত হবে তা হল পতঙ্গপাল পতঙ্গপাল ধ্বংস হয়ে গেলে অপরাপর জাতি মালার সত্য ছিঁড়ে গেলে দানাগুলো যেভাবে পরপর করতে থাকে ঠিক এভাবে একের পর এক ধ্বংস হতে শুরু করে এহাদিসের সন্ধিতে উল্লেখিত একজন রাবি অত্যন্ত দুর্বল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 ভূপিস্টে বিচরণকারী এমন কোন জীব নেই অথবা নিচে জানার এমন কোন পাখি উঠে যা তোমাদের মতো একটি উম্মত নয় কিতাবে কোনো কিছুই আমি বাদ দিই তারপর তাদের প্রতিপালকের দিকে তাদের সকলেই একত্র করা হবে আকাশসম ও তন্ন দেয় নির্দেশাবলীর সৃষ্টি সম্পর্কে আলোচনা পরে আমরা এই কথা থেকে এসেছি যে পৃথিবীর সৃষ্টি আকাশ সৃষ্টির আগে হয়েছিল যেমন আল্লাহ আল্লাহতালা বলেন ما في الارض جميعا ثم استوى الى السماء ثم استوى الى السماء فسوواهن سبع سماوات وهو بكل شيء عليم তিনি এই পৃথিবীতে সবকিছু আপনাদের জন্য সৃষ্টি করেছেন তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তাকে সাথে আকাশের বিন্যস্ত করেন তিনি সর্ববিষয়ে সববিষয়ে অবহিত আল্লাহ তাআলা বলেন কুন ইননাকুম লা তাকফুরুনা বিল্লাযী খলাকাল আরদা ফী ইয়ামাইন ওয়া তাজাআলুনা লাহুম আ'দাদা যালিকা রব্বুল আলামিন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 فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ اتّيَا طَوْعًا أَوْ كَرْهًا قَالَتَا أَتَيْنَا طَائِعِينَ فَقَضَى هُنَّ سَبْعَ سَمَاوَاتٍ فِي يومين বলো তোমরা কি তাকে অস্বীকার করবেই যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুদিনে এবং তোমরা তার সমকক্ষ দাঁড় করাতে চাও তিনি তো জগৎসমূহের প্রতিপালন তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূকৃষ্ঠ এবং তাতে রেখেছেন কল্যাণ এবং চার দিনের মধ্যে এতে ব্যবস্থা করেছেন খাদ্যের সমভাবে যাচনাকারীদের জন্য তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ তারপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন তোমরা উভয়ে এসো ছায় অথবা অনিচ্ছেন তারা বলল আমরা আসলাম অনুগত হই তারপর তিনি দুই দুদিনে সাত আকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে তার বিধানভক্ত করলেন এবং আমি নিকটবর্তী আকাশকে সুভূষিত করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত এটা পরাক্রমশালী মহাপা আল্লাহর ব্যবস্থা আল্লাহ বলে তোমাদেরকে সৃষ্টি করা কঠিন তরণ আকাশ সৃষ্টি তিনি এটা নির্মাণ করেছেন তিনি একে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন তিনি রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করেছেন সূর্যলুত এবং পৃথিবীকে এর পর করেছেন আল্লাহ তাআলা বলেন বরকতাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت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 মহান মহিমানিত তিনি সর্বময় কৃতজ্ঞ তার পরায়ত্ত তিনি সর্ববিষয়ে সর্বশক্তিময় যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল যিনি সৃষ্টি করেছেন স্তরে সাত আকাশ দহমে আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁদ খুঁজে পাবে না আবার তাকিয়ে দেখাও কোনো ত্রুটি দেখতে পাও কিনা তারপর তুমি বারবার দৃষ্টি ফেরাও সে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমাদের দিকে ফিরে আসবে আমি নিকটবর্তী আকাশকে সুগসিত করেছি প্রদীপমালা দাদা তাদেরকে করেছি শৈতানের প্রতি নিক্ষেপ উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত করেছি জ্বলন্ত অগ্ন আল্লা আমি নির্মাণ করেছি তোমাদের উদ্ধার দেশে সংস্থিত সাত আকাশ এবং সৃষ্টি করেছে প্রজ্বল দ্বীপ তোমরা কি লক্ষ্য করো আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সাত স্তরে বিন্যাস আকাশ কুণ্ডলী এবং সেখানে চন্দ্র স্থাপন করেছেন আলোক রূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে আল্লাহ তাআলা বলেন আল্লাহু الذی খলাকাসাবাআ সামাওয়াতি ওয়ামিনাল আরদি মিছলাহুম ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুম ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুম লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছেন সপ্তাহ আকাশ এবং পৃথিবীও তাদের অনুরূপভাবে তাদের মধ্যে নেমে আসে তার নির্দেশ ফলে তোমরা বুঝতে পারো যে আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সব কিছুকে পরিবেশন করে আছে আল্লাহ আল্লাহতালা বলেন تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وجعل فيها سراجا وقمرًا منيرا وهو الذي جعل الليل والنهار خلفتين لمن أراد أن يذكر أو أراد شكرًا কত মহান তিনি যিনি নবমণ্ডল সৃষ্টি করেছেন রশচক্র এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ ও জ্যোতিময় চন্দ্র এবং যারা উপদেশ গ্রহণ করতে অকৃতজ্ঞ হতে চায় তাদের জন্য তিনি সৃষ্টি করেছেন রাত এবং দিন পরস্পরের অনুগামী রূপে আল্লাহতালা বলেন আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজে সুষমা দ্বারা সুবহিত করেছি এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শৈতান থেকে ফলে তারা উদ্যোজগতে কিছু শুনতে পায় না এবং তাদের প্রতি নিক্ষিপ্ত হয় সফল দিক থেকে বিতরণের জন্য এবং তাদের জন্যে আছে অবিরম শাস্তি তবে কেউ হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পিছু দাওয়া করে আল্লাহ আল্লাহতালা বলেন আকাশে আমি গ্রহণক্ষত্র সৃষ্টি করেছি এবং তাতে করেছি শুভসিত দর্শকের জন্য প্রত্যেক অভিশপ্ত শতান থেকে আমি তাকে রক্ষা করে থাকি আর কেউ চুরি করে সংবাদ শুনতে চাইলে তার পশ্চাৎপতে করি প্রদীপ্ত শিখা আল্লাহতালা বলেন আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহান সম্প্রসারণকারী আল্লাহ তালা বলেন এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ কিন্তু তারা আকাশচুক্ত নির্জগুলি থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ সৃষ্টি করেছেন রাত ওদিন এবং সূর্য ও চন্দ্রকে প্রত্যেকেই নিজ নিজ কক্ষবোধে সাঁতার কাটে আল্লাহ তাল্লাহ বলেন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 অর্থাৎ তাদের জন্য এক নিদর্শন রাত্রি তা থেকে আমি দিবালোক অপসারিত করি সকলেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এবং সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রক এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মানজির অবশেষে তা শুষ্ক বক্র পুরাতন খেজুর শাখার আকার ধারণ করে সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল বাওয়া এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা এবং প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটি আল্লাহ তালা বলেন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 उन्मेष गठान विश्राम रात्रि और गणनारे सूर्य और चंद्र सृष्टि करसवी परमशाली सर्वज्ञर निप तुम्हारे जन नक्षत्र सृष्टि कर द्वारा स्थल और समुद्र अंधकारे तुम्हारा पथ पाओ ज्ञानी सम्प्रदायर जन निदर्शन समूह विशद भावे बतला ربكم الله الذي خَلَقَ السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره অর্থাৎ তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশমুহ ও পৃথিবীর ছদিনের সৃষ্টি করেন তারপর তিনি আরো সে হন তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন যাতে তাদের একে অন্যকে অন্নকে দ্রুতগতিতে অনুসরণ করে আর সূর্য চন্দ্র ও নক্ষত্ররাজি যা তারই জ্ঞানাধীন তা তিনি সৃষ্টি করেছেন জেনে রাখ সৃজন ও আদেশ তারই মহিমাময়ী বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ উল্লেখ্য যে এ ব্যাপারে প্রচুর আয়াত রয়েছে এই তাপসিরে আমরা তার প্রতিটি উত্তর আলোকপাত করেছি মোটকথা আল্লাহতাল্লাহ আকাশ সমূহ সৃষ্টি তার বিশাল ও উচ্চতা সম্পর্কে সংবাদ প্রদান করেছেন আরও সংবাদ দিচ্ছেন যে তা যার পর নাই রূপ ও সৌন্দর্য ও সুষমামণ্ডিত যেমন আল্লাহ তাল্লাহ বলেন শপথ সুষমামণ্ডিত আকৃতি বিশিষ্ট আকাশে অন্যহাতে আল্লাহ আল্লাহতালা বলেন অর্থাৎ আবার তাকেই দেখো দয়াময় আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি পাও কি তারপর তুমি বারবার দৃষ্টি ফেরাও যে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসে অর্থাৎ আকাশের সৃষ্টিতে কোনো প্রকার ত্রুটি কিংবা খুদ দেখার ব্যাপারে তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে এবং সে দৃষ্টি এতই দুর্বল যে দেখতে দেখতে ক্লান্ত অশ্লান্ত হয়ে গেলেও তাতে সে কোনো ত্রুটি বা খুদ খুঁজে বের করতে পারবে না কেননা আল্লাহতাল্লাহ তাকে অত্যন্ত শক্তভাবে সৃষ্টি করেছেন এবং তার দিগন্তকে নক্ষত্ররাজি দ্বারা সুভাষিত করেছেন যেমন আল্লাহ তালা বলেন শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের কেউ কেউ বলেছেন গ্রহরাজ স্থানসমূহ যেখান থেকে চুরি করে শ্রবণকারীর প্রতি উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয় এ দুটি অভিমতের মাঝে কোনো বিরোধ নেই এক স্থানে আল্লাহ তাল্লাহ বলেন অর্থাৎ আকাশে আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি এবং তাকে করেছে শুভশিত দর্শকদের জন্য প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে আমি তাকে রক্ষা করে থাকি এই আয়াতে আল্লাহতালা একথা ব্যক্ত করেছেন যে তিনি আকাশের দৃশ্যকে স্থির ও গতিশীল গ্রহরাজি দ্বারা সুভোষিত করেছেন যেমন সূর্য চন্দ্র ও উজ্জ্বল নক্ষত্র মাতা এবং তিনি তার সীমান্তকে শৈতানের অনুপ্রবেশ থেকে রক্ষা করেছেন তার এক অর্থে এও এক প্রকার শোভা এ প্রসঙ্গেই তিনি বলেন আর আমি তাকে প্রত্যেক অভিশপ্ত শতান থেকে রক্ষা করেছি যেমন আল্লাহ তালা বলেন অর্থাৎ আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজের সুষমা দ্বারা করেছি এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শৈতান থেকে ফলে তারা উদ্ধজগগতের কিছু শুনতে পায় না ইমাম বুখারি রহেমউল্লা সৃষ্টির সূচনা অধ্যায় বলেন এআের ব্যাখ্যায় কাতাতর রহেমউল্লা বলেন এই তিন নক্ষত্রকে আল্লাহ তালা আকাশের শোভা শৈতানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং পথের দিশালাভের চিহ্নরূপে সৃষ্টি করেছেন কেউ এর ভিন্ন ব্যাখ্যা করলে সে ভুল করবে নিজের ভাগ্য নষ্ট করবে এবং যে বিষয়ে তার জ্ঞান নেই সে বিষয়ে পশুশ্রম করবে কাতাদার রহেমউল্লা এর এই বক্তব্য নিজের আয়ত্তটুকে সুস্পষ্ট বিবৃতি হয়েছে অর্থাৎ নিকটবর্তী আকাশকে আমি প্রদীপ মালা দ্বারা শুভোষিত করেছি অর্থাৎ নিকটবর্তী আকাশকে আমি প্রদীপালা দ্বারা সুভোষিত করেছি এবং তাদেরকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ অর্থাৎ তিনি তোমাদের নক্ষত্র সৃষ্টি করেছেন যেন তার দ্বারা স্থলে ও সমুদ্রের অন্ধকারে তোমরা পথের দিশা পাও। অতএব যদি কেউ এই তিনটির বাইরে এর অন্য কোনো মর্ম বের করার চেষ্টা করে তাহলে সে মারাত্মক ভুল করবে যেমন এগুলোর চলাচল ও একটির সঙ্গে আরেকটির মিলন করতে কি হবে তা জ্ঞান আহরণ করা এবং এ বিশ্বাস করা যে এগুলো পৃথিবীতে কোনো অঘটন ঘটার প্রমাণ দেয় এ সংক্রান্ত তাদের অধিকাংশ বক্তব্যই ভিত্তিহীন মিথ্যা ধারণা ও অবাস্তব দাবি আবার আল্লাহ আল্লাহতালা জানিয়ে দিয়েছেন যে তিনি স্তরে স্তরে অর্থাৎ একটির উপর একটি করে সাত আসমান সৃষ্টি করেছেন কিন্তু যৌতিবিজ্ঞানের মধ্যে এ ব্যাপারে মত রয়েছে যে এগুলো কি পরস্পর বিচ্ছিন্ন নাকি মিশ্রিত মধ্যে ফাঁকা রয়েছে কি না তবে দ্বিতীয় অভিমতি সঠিক তার প্রমাণ পার্বত্য ছাগল সংক্রান্ত হাদিসে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে আহনাফের সূত্রে বর্ণিত আবদুল্লাহ ইবনে ওমাইয়ার হাদিস যে রাসুল সাল্লাহ আলহাল্লাম বলেছেন তোমরা কি জানো যে আকাশ ও পৃথিবীর মাঝে ব্যবধান কতটুকু আমরা বললাম আল্লাহ ও তার রাসুলের সম্মুখ অবহিত তিনি বললেন উভয়ের মধ্যে পাঁচশো বছরের দূরত্ব এবং এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত দূরত্ব পাঁচশো বছর আর প্রত্যেক আকাশের স্থূলতা হলো পাঁচশো বছর ইমাম আহমদ আবু দাউদ ইবনে মাজাহ ও তিরমিজি রহিমুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি হাদিসি হাসান বলে অভিমত ব্যক্ত করেছেন সহি বুখারি ও মুসলিমে মিরাজ সংক্রান্ত হাদিসে আনাসরদ্দিউল্লাহ তালু থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন এবং তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকটবর্তী আকাশে আদম আলা সাল্লামকে দেখতে পান তখন জিব্রাহিল আল্লাহ সাল্লাম তাকে বললেন ইনি আপনার পিতা আদম আলাইয়া সাল্লাম তিনি সালামের জবাব দেন ও বলেন মার হাবা স্বাগতম হে আমার পুত্র আপনি কতই না উত্তম পুত্র আনাসরদল্লাহ তালু এইভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ও সপ্তম আকাশে রসুল সাল্লু আলাই আরোহণ ও এর কথা উল্লেখ করেন তা আঁকা সময়ের মধ্যে বিস্তৃত ব্যবধানের প্রমাণ বহন করে আবার রসুলসল্লাহু সাল্লাম নিজেও বলেছেন তারপর বোরাক আমাদেরকে নিয়ে উপরে আরোহণ করে এমনকি আমরা দ্বিতীয় আকাশে এসে উপনীত হই জিব্রাহিল আলহ সাল্লাম দরজা খুলতে হয় বললে জিজ্ঞাসা করা হয় ইনিকে এ হাদিস আমাদের বক্তব্যের পক্ষে প্রমাণ বহন করে আল্লাহ সর্বজ্ঞ ইমাম হাজম ইবনুল মুনির ও আবুল ফাইয়াজ ইবনু সাউজি রহেমউল্লাহ প্রমুখ এ ব্যাপারে আলিমগণের ঐক্যমতের কথা বর্ণনা করেছেন যে আকাশমণ্ডলী হলো একটি গোলাকার ফলস্বরূপ আল্লাহর বাণী প্রত্যেকে আপন আপন কক্ষপথে সস্তরণ করে এ আয়াত দ্বারা তার সপক্ষে প্রমাণ দেওয়া হয়েছে হাসান রহিম্লা বলেন এটি চক্রাগারে ঘুরে ইবনে আব্বাস রদিউল্লাহ তালু বলেন প্রতিটি চক্রে চরকার নিয়ে বৃত্ত আছে আলেমগন বলেন প্রতিরাতে পশ্চিম আকাশের সূর্যের আস্ত যাওয়া এবং শেষ পর্যন্ত সূর্যাস্তে আবার উদয় হওয়ার এর প্রমাণ বহন করে উমাইয়া ইবনে আবু সাল্লাত বলেন সূর্য প্রতিরাতের শেষে লাল হয়ে উদয় হয় আর উদয়স্থলে রঙ হল গোলাপ আমাদের জন্যে প্রকাশ করতে সূর্য ইতস্ত করে অবশেষে ধীরে ধীরে আত্মপ্রকাশ করে শাস্তিদানকারী এবং কষাঘাতকারী রূপে ইমাম বুখারি রহিম উল্লাহ বর্ণনা করেন যে আবু জার্দ রসুলসল্লাহ আলাইসাল্লাম একদিন সূর্যাস্তের সময় আমাকে বললেন তুমি কি জানো যে সূর্য কোথায় যায়, বললাম আল্লাহ এবং তার রাসুলি সম্মক অবগত তিনি বললেন সূর্য গিয়ে আড়সের নিচে সিজদায় পড়ে যায় তারপর অনুমতি প্রার্থনা করলে তাকে অনুমতি দেওয়া হয় কিন্তু একটি সময় এমন আসবে যখন সূর্য ছিজদা করবে কিন্তু তা কবুল হবে না ना था, दिया ताके फिया ए अनुमति प्रार्थना कर अनुमति देना तालाखान फिर जाओ फले से पश्चिम दिक्थ उदय यह आयाते आल्ला कथाटी ए हल सृष्टि सूचना अध्याय इमाम बुखारी रहीमल्लाहर भाष्य कितबल तापिरोंने हादीटी वर्णना कर अब ताफिद्त आमशर हादीस वर्णना कर ইমাম মুসলিম ইমাম আবু দাউদ রহিম উল্লাহ হাদিসটি বিভিন্ন সূত্রে বর্ণনা করেছেন ইমাম তিরমিজুর রহিমউল্লা হাদিসটি হাসান সহি বলে মন্তব্য করেছেন ওপরে আমরা আকাশসমূহের চক্রাকারে অবর্তিত হওয়ার ব্যাপারে যা বলে এসেছি এই হাদিসটি তার পরিপন্থী নয় এবং হাদিসটিতে আরস গোলাকার হওয়ার প্রমাণ মিলে না যেমন কেউ কেউ ধারণা করে থাকে ইতিপূর্বে আমরা তাদের বক্তব্য ভুল প্রমাণ করে এসেছি আবার তা এ কথাও প্রমাণ করে না যে সূর্য আমাদের দিক থেকে গিয়ে আকাশমণ্ডলের উপরের দিকে উঠে আরসের নিচে শীচদায় লুটে পড়ে বরং নিজ কক্ষে সন্তরণ অবস্থাতে আমাদের দৃষ্টি থেকে অস্তমিত হয়েছে। একাধিক তাপসিল বিশেষজ্ঞদের মতে সূর্যের কক্ষপথ হল চতুর্থ আকাশ শরীরেও এর বিরোধী কোনো বক্তব্য পাওয়া যায় না বরং বাস্তবে এর পক্ষে প্রমাণ রয়েছে যেমন সূর্যগ্রহণে তা প্রত্যক্ষ করা যায় মোট কথা সূর্য দুপুরবেলায় আরসের সর্বনিকটবর্তী স্থানে অবস্থান করলেও মধ্যরাতে উত্তর ও দক্ষিণ মেরুর নিকট মধ্যবর্তী স্থানে পৌঁছে আরস থেকে দূরবর্তী স্থান এটাই সূর্যের শিরতার স্থান এখানে গিয়ে সে পূর্ব দিক থেকে উদয় হওয়ার জন্য আল্লাহতালার নিকট অনুমতি প্রার্থনা করে অনুমতি পেয়ে সে পূর্ব দিক থেকে আত্মপ্রকাশ করে কিন্তু এতদা সত্ত্বেও সে নাফরমান বনি আদমের উপর উদিত হওয়াকে অপছন্দ করে और यजे उमदर उदय होते सूर्य इतस्त कर शेष पर्त उदय शिदानकार रूपे कषा खत्कारी रूपे तरप जख से समय जा समय आल्ला पश्चिम दिक्कत सूर्य के उदित करते मनस्थ करबें तक सूर्य तर चाचरित अभ्य अनुजाजा कर नियम अनुजाई उदित हार अनुमति प्रार्थना करके अनुमति देव फिर आबो चीजद चाह कति देना পুনরাসে চিন্তা করে অনুমতি প্রার্থনা করবে কিন্তু এবারেও তাকে অনুমতি দেওয়া হবে না এবং সে রাত্রি দীর্ঘ হয়ে যাবে যেমন আমরা তাপসিরে উল্লেখ করেছি এরপর সূর্য বলবে হে আমার রব প্রবাত্ম গনিয়ে এলো অথচ পারি অনেক দূর জবাবে তাকে বলা হবে তুমি যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও ফলে সে পশ্চিম দিক থেকে উতীত হবে তা দেখে তখন সকলে ইমানদার হয়ে যাবে কিন্তু পূর্বে যে ব্যক্তি ইমান আনে নি কিংবা ইমান আনে কোনো কল্যাণ অর্জন করেনি তার সে সময় ইমান কোনো কাজে আসবে আলেনগন এর ব্যাখ্যাই করেছেন কেউ কেউ বলেন এ আয়াতের অর্থ হল পশ্চিম দিক থেকে উতীত হওয়ার আদেশপ্রাপ্তির পূর্ব পর্যন্ত সূর্য এভাবেই চলতে থাকে। কেউ কেউ বলেন আড়সের নিচে সূর্যের শিথার স্থানকেই বোঝানো হয়েছে আব্বাস রাজিউল্লাহ তালান সম্পর্কে বর্ণিত আছে যে তিনি উক্ত আয়াতিতের সময় ব্যাখ্যা করেন যে অর্থাৎ সূর্য অবিরাম ভ্রমণ করে কখনও ক্লান্ত হয় না এ অর্থে সূর্য চলন্ত অবস্থাতে শিখতা করেনি আর এই জন্য আল্লাহ বলেন সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল এবং রাতের পক্ষে সম্ভব নয় তিনকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে অর্থাৎ সূর্য নাগাল পায় না ফলে সে নিজ রাজ্যেই অতীত হয় আর চন্দ্র সূর্যকে ধরতে পারে না রাত দিনকে অতিক্রম করতে পারে না অর্থাৎ রাত এমন গতিতে অতিক্রম করে না যে দিনকে হেটে গিয়ে তাকে স্থান করে নিতে হয় দিনকে হটে গিয়ে তাকে স্থান করে দিতে হয় বরং নিয়ম হলো দিন চলে গেলে তার অনুগ্র অনুগ্রামী রূপে বরং নিয়ম হলো দিন চলে গেলে তার অনুগ্রামী রূপে পেছনে রাতের আগমন ঘটে যেমন অন্য এক আল্লাহ আল্লাহতালা বলেন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 অর্থাৎ তিনি দিবসকে রাত দ্বারা আচ্ছাদিত করেন যাতে তাদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে আর সূর্য চন্দ্র ও নক্ষত্ররাজি যা তারিখাধীন তা তিনি সৃষ্টি করেছেন জেনে রাখো সৃজন ও আদেশ তারিখ মহিমামহী বিশ্বজগদের প্রতিপালক আল্লাহ এবং যারা উপদেশ গ্রহণ করতে অকৃতজ্ঞ হতে চায় তাদের জন্য তিনি সৃষ্টি করেছেন রাহাত উদ্দিনকে পরস্পর অনুগামী রূপ এবং রাত রাহাতদ্দিনকে তিনি এমনভাবে সৃষ্টি করেছেন যে একটির পর অপরটি পর্যায়ক্রমে আগমন করে থাকে যেমন রসদ সাল্লাহ্লাম বলেন একদিকে রাত গনিয়া এলে অপরদিকে দিনের পরি সমাপ্তি ঘটে এবং সূর্য ডুবে গেলে রোজাদার যেন ইফতার করে নেই কথা সময় রাত ও দিন এই দুবাগে বিভক্ত এ দুয়ের মাঝে অন্য কিছু নেই আর এজন্যেই আল্লাহ তালা বলেন আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করেন তিনি চন্দ্রসূর্যকে করেছেন নিয়মাধীন প্রত্যেকে বিচরণ করে নির্দিষ্টকাল পর্যন্ত অর্থাৎ রাত ও দিনের একটির কিছু অংশকে তিনি অপরটির মধ্যে প্রবেশ করিয়ে দেন অর্থাৎ একটির দীর্ঘায়তন থেকে কিছু নিয়ে অপরটির ক্ষুদ্রায়তনে ঢুকিয়ে দেন ফলে দুটো সমান হয়ে যায় जमन बसंत प्रथम दिखेज रत था दीर्घ दिन थके खाटो तरह धीरे धीरे रा ह्रास पे थे और दिन वृद्धि पे थे एभवे एक समय उभये समान हो जाए बसंत प्रथम अंश तर दिन दीर्घ हो रत खाटो होते थे एभवे पुनर हेमंत शुरूते उभय समान होमंतर शेच पर्त रत वृद्धि पेते और दिन ह्रास पे थे तपर एकटूर দিন প্রাধান্য লাভ করতে থাকে এবং রাত ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে এইভাবে বসন্তের শুরুতে এসে রাত দিন দুটো সমান হয়ে যায় আর প্রতি বছরই এরূপ চলতে থাকে এজন্যই আল্লাহ তালা বলেন এবং তারই অধিকারে রাত ও দিনের পরিবর্তন অর্থাৎ এসব কিছু আল্লাহরই হাতে তিনি এমন এক শাসক যার বিরুদ্ধাচরণ করা কিংবা যাকে বাধা প্রদান করা যায়নি এজন্যই তিনি আকাশসমূহ নক্ষত্ররাজি ও রাত দিনের আলোচনার সময় আয়াতের শেষাংশে বলেছেন এসবই পরাক্রমশালী সর্বোক্ণ আল্লাহর নিয়ন্ত্রণ সহি বুখারি ও মুসলিম শরীফে আবু তালহের সূত্রে বর্ণিত আছে রসুল সাল সাল্লাম বলেন আল্লাহ বলেন আদমের সন্তানরা আমাকে কষ্ট দেন तरा समय गालागाल कर अथच समय हाथी सब क्षमता रत और दिन के अभी अवर्तित कर वर्णन आल तरत और दिन केवर्तित थी इमाम शाफी और उबायदा कसिम रहीमउल्ला प्रमुख आलिम एर व्याख्य बोलें मानूष कल संगे ये रूप आचरण कर हाय कलर कड़ाल घ्रास जे हमारे सन्तान देम बनिए दिल নারীদেরকে বিধবা করল আল্লাহতালা বলেন প্রকৃতপক্ষে আমি সেই কাল যাকে উদ্দেশ্য করে মানুষ এসব বলে থাকে কেননা কালের প্রতি আরোপিত কর্মকাণ্ডের কর্তা আমি আর কাল হল তারই সৃষ্টি আসলে যা গঠ আল্লাহ তা সৃষ্টি করেছেন সুতরাং সে কর্তাকে গাল দিচ্ছে তার ধারণা হচ্ছে এসব কালেরই কাণ্ড কর্তা মূলত আল্লাহ যিনি সব সৃষ্টি ও সর্ববিষয়ে ক্ষমতাবান যেমন তিনি বলেন আমি কাল আমার হাতেই সব কিছু আর রাত ও দিবসকে আমি এই পরিবর্তন করি এসব বর্ণনা প্রমাণ করে যে সূর্য ও চন্দ্র আল্লাহর সৃষ্টি সমূহের অন্তর্ভুক্ত আল্লাহ বিশেষ উদ্দেশ্যে এগুলো সৃষ্টি করেছেন তারপর আবার একদিন এগুলোর ব্যাপারে তার যা ইচ্ছা তাই করবেন তিনি অকাট্য প্রমাণ ও নিখুঁত হিকমতের অধিকারী ফলে তার প্রজ্ঞা হিকমত ও কুদরতের কারণে তিনি যা করেন তাতে কারো কোনো প্রশ্নের অবকাশ নেই এবং তার কর্তৃত্বকে প্রতিরোধ বা প্রতিহত করার ক্ষমতা কারো ইমাম মোহাম্মদ ইবনে ইসাক রহিমুল্লাহ তার সিরাদ শুরুতে জায়দ ইবনে আমর ইবনে নোয়াইফাল আকাশ পৃথিবী সূর্য ও চন্দ্র ইত্যাদির সৃষ্টি সম্পর্কিত যে পঙ্কিটি উল্লেখ করেছেন তা কতই না সুন্দর ইবনে হিসাম বলেন পঙ্কিগুলো উমাইয়াহ ইবনে সালাত আবু সালাতের নিচে পঙ্কিটি হল আমার যাবতীয় প্রশংসা স্ত্রুতি ও প্রেমগাথা অনন্তকালের জন্য আল্লাহর সমীপেই আমি উৎসর্গ করছি যিনি রাজা ধীরাজ যার উপরেও কোনো উপাসনী এবং যার সমকক্ষ কোনো রব নেই ওহে মানব ধ্বংসের হাত থেকে তুমি বেঁচে থাকো আল্লাহ থেকে কিছুই গোপন রাখার সাধ্য তোমার নেই আর আল্লাহর সঙ্গে অন্যকে অংশীদার স্থাপন করা থেকে বাঁচা থাকা তোমার একান্ত প্রয়োজন হেদায়তের পথ আজ একেবারেই সুস্পষ্ট প্রভু তোমার রহমতি আমার কাম্য তুমি তো আমার উপাস হে আল্লাহ তোমাকে আমি রব বলে গ্রহণ করে নিয়েছি তোমাকে ছাড়া অপরকার উপাসনা করতে তুমি আমায় দেখবে না तुम तो सप्ताह जिन्ह दया और करुणा मूसा के आहवान करी रसल बनिए प्रेरण कर दिए हरण के लिए तुम्हें अबाध्य फिरावि निकट जाल्लाहर प्रति आहवान करो और ताके जिज्ञासा करो तुम्हें कि स्थिर कर पृथ्वी के तिलक व्यतीत तुम्हें कि ऊर्देष स्थापन करो आकाशमंडल स्तम्भ व्यती रतर आधारे पथर दिसारि उज्जवल चंद्र के आकाशे मजे स्थपन कर प्रबाकाले सूर्य के क्या प्रेरण कर जा उदय पृथिवीए आलोकमयय क्या मटर मध्य बीज अंकुर उत्पन्न करा शब्जी और तरकारी ये बहु निदर्शन रही है तारे जे बुझते चाय तुम निज अनुग्रह मुक्ति दिए यूनुस्के अथच से माचर उदरे काटे बृहस्कटिरा प्रभु जदि तुम्हार महिमा और पवित्रता घोषणा करते जानेक महिमार कथा बोलते हैं तब तुम जो माफ कर दोता भिन्न कथा उभे मानसर प्रभु আমার পর বর্ষণ করো তুমি তোমার অপার দয়া ও করুণার বাড়ি আর বরকত দেও আমার সন্তান দৌলতে যাই হোক এতটুকু জানার পর আমরা জানতে পারি যে আকাশে স্থির ও চলমান যেসব নক্ষত্র আছে তা সবই মাখলু আল্লাহতালা তা সৃষ্টি করেছেন যেমন তিনি বললেন এবং তিনি প্রত্যেক আকাশে তার বিধান ব্যক্ত করলেন এবং আমি নিকটবর্তী আকাশে সুভোষিত করেছি প্রদীপ দ্বারা এবং করলাম সুরক্ষিত এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা পক্ষান্তরে হারত ও মারুতের কাহিনী সম্পর্কে অনেক মুফাস্সিব এ কথাটি বলে থাকেন জোহরা তথা শুক্রগ্রহ ছিল এক মহিলা তার তার কাছে তারা অসব প্রস্তাব দিলে তারা তাকে ইসমে আজমের শিক্ষা দেবে এ শর্তে তাকে সে তাকে সম্মত হয় শর্তমত হারুত ও মারুত তাকে ইসমে আজম শিখিয়ে দিল তা উচ্চারণ করে সে নক্ষত্র হয়ে আকাশে উড়ে যায় আমার ধারণা এটি ইসরাইলীদের মন গড়া কাহিনী যদিও কাব আল আহবার তা বর্ণনা করেছে এবং তার বরাতে পূর্ববর্তী যুগের একদল আলিম বনি ইসরায়েলের এই কাহিনী হিসাবে বর্ণনা করেছেন ইমাম আহমদ এবং ইবনে হিব্বান রহিমুল্লাহ এর সহী গ্রন্থে এ প্রসঙ্গে একটি রিওয়ায়ত করেছেন আহমদ উমর রাজিউল্লাহ তাল্লাহ সূত্রে বর্ণিত রসুল করিম সাল্লি সাল্লাম থেকে একটি কাহিনী সবিস্তারে বর্ণনা করেছেন তাতে রয়েছে যে শুক্রগ্রহ জোহরাকে শুক্রগ্রহ পরমা সুন্দরী এক নারী রূপে হারত মারুতের সম্মুখে উপস্থাপিত করা হয় মহিলাটি তাদের কাছে এলে তারা তাকে প্ররোচিত করে এভাবে বর্ণনাকারী কাহিনীটি শেষ পর্যন্ত বর্ণনা করে হাদিসটি আব্দুল রাজাক তার তাপসির অধ্যায় কাব আল আহবা রাজিউল্লাহআ আলের সূত্রে কাহিনীটি বর্ণনা করেছেন আর এটি সর্বপেক্ষা সঠিক ও নির্ভরযোগ্য বর্ণনা আবার হাকিম রহিম তার মোস্তাদরাকে এবং হাতিম রহিম তার আ তাফসির ইবনে আব্বাস রাজুলাহম থেকে কাহিনীটি বর্ণনা করেছেন তাতে তিনি বলেছেন সে যুগে এক রমণী ছিল মহিলাদের মধ্যে তার রূপ ছিল ঠিক নক্ষত্র করলে জোহরা রূপের নেয় এই কাহিনীটি সম্পূর্ণরূপে বর্ণিত পাঠক্রসমূহের মধ্যে এটি সর্বোত্তম পাঠ ছায়াপথ ও রংদনু ইবনে জাহারির রহিম উল্লাহ আবু হুরাই রাদুল্লাহ তাল্লাহের সূত্রে বর্ণনা করেন যে রাসুল সাল সাল্লাম বজ্রের আওয়াজ শুনলে বলতেন পবিত্র সেই মহান সত্তা বজ্র যার প্রশংসা মহিমা ও পবিত্রতা ঘোষণা করে আলী রাদুল্লাহআর সম্পর্কে বর্ণিত আছে যে তিনি বলেন ইবনে আব্বাস আসওয়াদ ইবনে ইয়াজিদ ও তাস প্রমুখ থেকে এরূপ বর্ণিত হয়েছে মালিক আবদুল্লাহ ইবনে উমার রু তালন থেকে বর্ণনা করেন রসুল সাল্লাহ সাল্লাম বজ্রের আওয়াজ শুনলে কথাবার্তা ত্যাগ করে বলতেন পবিত্র সেই মহান সত্তা বজ্র ও ফেরাস্তাগন যার সহিমা ও পবিত্র ঘোষণা করে তিনি আরো বলেন নিশ্চয় এটা পৃথিবীরবাসীর জন্য কঠোর হুঁশিয়ারে ইমাম আহমদ রহিমুল্লাহ আবু হুরারি রদাল থেকে বর্ণনা করেন রসুল সালাহ সাল্লাম বলেছেন তোমাদের রব বলেছেন আমার বান্দারা যদি আমার অনুবত্ত হইত कर। करौन जीकिर करौन जीकिर करौन जीकिर करौन तो हमें तेज़ रात बृष्टि दीम और दिन सूर्योदित करतम आं तक बज्रे नीदाज़ना अतए तुम्हारा आल्लाहर जिकिर करो कारण जिकिरकार आपत्त है ना हमारे गन्थे एर विस्तारित आलोचना रही है प्रशंसा सब आल्लाहर ही प्राप्त